আসসালামু আলাইকুম ব্যাপারে শেখ মুকবের রহমার কিছু জাহা পেশ করে এমা বাবুফা রহমলকে বাতিল বলেন এ বিষয়ে আপনি কিছু বলুন বা বিনিত অনুরোধ থাকি। শেখ মুকবর রহমতুল্লাহ আলী কি বলেছেন আমার জানা নেই আর এমাম আবহানিফা সম্পর্কে অথবা সম্পর্কে বা কোন আবহানিফা সাফি মালিক আহমদ তাদের কে উম্মসলেমা ইমাম হিসাবে মেনে নিয়েছে তাদের সম্পর্কে কেউ যদি মন্তব্য করে তো তার মধ্যে গুমরা হয়েছে এরকম মন্তব্য করা আসলে ঠিক না এইরকম মন্তব্য ওইরকম যোগ্য আলেমরা যে ভুলগুলি রয়েছে সেই আপনি তাদের অন্তর আক্রমণ করবেন বা তাদের নি আপনি একজন সাধারণ কিছু পড়া করেছেন আর আপনি বলা শুরু করবেন এটা মোটেই যাইজ নয় মঠেই জায়জ নয় এবং এটা ভুল পথ বড় একজন শেখ কিন্তু তারা এমন ব্যক্তিত্ব এমন এমাম যে তারা যেন পুল পার করে চলে গেছেন মানে তার মতাম পুল পার হয়ে চলে গেছেন আপনি যদি তাদের পিছনে পড়েন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজের ইমান আমলকে খারাপ করবেন আর এতে উন্মিমার কোন সুতরাং তাদের যে ইস্তিহাদি ভুলগুলি আছে যখন ওই মাসাইলগুলি আসে সেই মাসাইলে ভালো হালেন যারা বুঝেন তারা সতর্ক সাবধান করে দেবেন এমনফা রহমার এ ইতিহাদি যে খতুয়াটি আছে কিন্তু এইটা আপনি জনগণ সাধারণ মানুষ এগুলি আপনার তারপরে যেটা ভুল আপনি যদি সতর্ক নিশ্চিত যে ভুল ভুলটা থেকে সতর্ক করে দেবেন কিন্তু তাদের অনেক খেদমতো রয়েছে সেগুলি যদি মনে করেন তাহলে তাদেরকে নবীরসুল বানিয়ে দিলেন এটি আরেক গুমরাই। যদি কেউ মনে করে তাদের তকলির ফরজ। এবং তাদের কোনো একজনের তকলিফ তাদের করতে হবে এবং তারা ভুলের উর্ধে যাচাই করতে হবে তাদেরকে দিয়ে অর্থাৎ যদি কোন হাদিস আবু হানিফ আমল করে থাকেন তাহলে যদি দেখা যায় সে মতটি শক্তিশালী একজন এমন হয়তো সেটা নেইনি বিভিন্ন কারণ হতে পারে যেগুলির বিস্তারিত আলোচনা বিভিন্ন কিতাব রয়েছে ইভেন তেমন একটি কিতাব রয়েছে রফুল মালাম আলম অন্য সূত্র ছিল কিন্তু বিশ্ব সূত্রটি তাদের কাছে পৌঁছেনি ইত্যাদি বিভিন্ন ওজোরগুলি তিনি সেখানে উল্লেখ করেছেন এক কথায় বড় বড় আইমাকে সম্পর্কে আলোচনা সমালোচনা করা সাধারণ মানুষের কাজ নয় যে যদি ভুল ত্রুটি থেকে থাকে উল্টাস কিন্তু তারা নেক আল্লাগন্ধা ছিলেন এবং তাদের অনেক ইসলামের ক্ষেতমতো রয়েছে তার মানে এই না যে তাদের অন্ধ তকলির করবেন বরং চোখ খুলে আপনি তাদের এর্তেবা করবেন তকলিদ অন করবেন না